আসমা বিনতে আবু বকর রাজ্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আলিয়াসাল্লাম একবার সালাতুল কুসুপ সূর্য গ্রহণের সালাত আদায় করলেন তিনি সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন অতপর রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ থাকলেন অতপর দাঁড়ালেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন অতপর আবার রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন অতপর উঠলেন পরে সাজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ সাজদায় রইলেন আবার সাজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ সাজদায় থাকলেন অতপর আবার দাঁড়ালেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন আবার রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন অতপর রুকু হতে উঠে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন এবং আবার রুকুতে থাকলেন অতপর রুকু হতে উঠে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন এবং আবার রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ থাকলেন অতপর রুকু হতে উঠে সাজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ সাজদায় থাকলেন অতপর উঠে সাজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ সাজদায় থাকলেন অতপর সালাত শেষ করে ফিরে বললেন জান্নাত আমার খুবই নিকটে এসে গিয়েছিল এমনকি আমি যদি চেষ্টা করতাম তাহলে জান্নাতের এক একগুচ্ছ আঙ্গুর তোমাদের এনে দিতে পারতাম আর যাহার নামও আমার একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল এমনকি আমি বলে উঠলাম ইয়া রব আমিও কি তাদের সাথে আমি একজন স্ত্রী লোককে দেখতে পেলাম আবু হুরারা রজিয়াল্লাহ তালাহনু বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন একটি বিড়াল তাকে খামচাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এই লোকটির এ অবস্থা কেন মালাক জবাব দিলেন সে একটি বিড়ালকে আটকিয়ে রেখেছিল ফলে বিড়ালটি অনাহারে মারা যায় উক্ত স্ত্রী লোকটি। তাকে খেতেও দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে আহার করতে পারে নাফি রহমতুল্লা আলাহি বলেন আমার মনে হয় ইবনু আবু মুলাইকা মুলাইকাহ রদাহতালাহু বর্ণনা করেছিলেন যাতে সে জমিনের পোকা পোকামাকড় খেতে পারে